গত সপ্তাহে তাপশির বলা হয়েছিল ক্যাম যখন অনুষ্ঠিত হবে তখন আসমান কি অবস্থা হবে জমিনের কি অবস্থা হবে আল্লাহ আর মানুষ কাছে সামনে চলে আসবে আর যখন ফেরস্তা সেটাকে ক্যারি করবেন এবং সেদিন মানুষকে তাদের আমল দেওয়া হবে আমর নামা কোন হাতে আসবে সেই বিষয় আজকের আলোচনা হচ্ছে ১৯ নম্বর আয়াত থেকে সুর আল হাকার মান উয়া ফাইয়া উ আমল নামা দেওয়া হবে আমর নামার বই কিতাব মানে বুক কিতাব আমনামার কিতাবটা দেওয়া হবে আমলের কিতাবটা দেওয়া হবে ডান হাতে সে বলবে হা উ সে আনন্দের আতিশ্যে চিৎকার করে সবাইকে ডাকবে দেখো দেখো আমার কিতাব পড়ো আমি পাশ করে ফেলেছি আমার আমল নামার ডানহাতে এসে গেছে ডানহাতে আসার লক্ষণই হচ্ছে সে নিকা সে পাস হয়ে গেল এবং সেই তখন বাকিদেরকে বলবে ইনি হিসাব ইয়া আমি তো আগেই ধারণা করেছিলাম করেছিলাম, জম এখানে লিনের অর্থে আমি বিশ্বাস করেছিলাম যে আমি হিসাবের দিনের দেখা করা লাগবে হিসাবের দিনে হাঁসের ময়দানে উঠা লাগবে হিসাব দেওয়া লাগবে এই সিন যে আসবে এটাকে আমি ভালো করেছিলাম ফাহুয়াফিয়া এই সাথে রা সে ব্যক্তি ওই ব্যক্তি তার জন্য করছে অত্যন্ত আরামের জিন্দেগি খুশির জিন্দেগি জান্নাতের মধ্যে উঁচু উঁচু জান্নাতের মধ্যে ফি জান্নাত না লিয়া খুব উঁচু প্রাসাদগুলোর মধ্যে থাকবে কত ফুহাদা নিয়া সে জান্নাতের ফলগুলো একদম কাছে ফল পড়ার জন্য কোনো একটা গাছে উপরে উঠতে হবে না ইশারা করলে হাতের কাছে তোমরা খাও আর পান করো একদম হানি আন খুব মজা করে তৃপ্তি সহকারে একদম কোন আপত্তি থাকবে না কোনো হিসাব নিকাশ করা লাগবে না তৃপ্তি করে তৃপ্তি সহকারে প্যাট ভরে খাও আর এই জন্য এই সমস্ত এত নিয়ামত তোমাদেরকে সরবরাহ করা হবে এই জন্যে যে তোমরা বিগত দিনগুলোতে দুনিয়ার জীবনে যা কিছু রেখে এসেছ তোমাদের হাতের কামাই তোমাদের আমল নেক আমল তোমাদের কষ্ট আল্লাহ তালার সামনে তোমাদের যা কিছু প্রেজেন্ট করে এসেছ আগের দিনের সেগুলো আজকে তোমরা ভোগ করবে সেই ব্যক্তি যখন ভালো রেজাল্ট হয় মানুষ তখন সবাইকে ভালো রেজাল্টটা দেখায় ছোটকালে আমাদের বাচ্চারা আমরা নিজেরা যখন পরীক্ষা পাশ করেছি একটা ভালো রেজাল্ট পাওয়া গেছে দৌড় দিয়ে সবাইকে বলেছি মার্কশিট দেখিয়েছে আমি এত মার্ক পেয়েছি এত খুব ভালো করেছে কি আনন্দ লাগে কি ফুর্তি লাগে করা যায় না অটোমেটিক্যালি আনন্দ চলে আসে আরেকজনকে দেখাইতে মনে চায় এমনকি নিজেদের দূরের কথা নিজের ছেলে মেয়ে ভালো রেজাল্ট করলেও মা বাবা খুব গল্প করে বলে সবাইকে আমার ছেলে আমার মেয়েতে এত ভালো রেজাল্ট করেছে বলতে খুব ভালো লাগে এটা ভালো অ্যাচিভমেন্ট কে লুকাই রাখতে চায় এটা ন্যাচারাল তখন সে আত্মীয় স্বজন আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে সবাই জন্য রেডি হওয়া লাগবে আমি তো এটা মাইন্ডে রাখছিলাম বিশ্বাস করছিলাম এখন আমি পেয়ে গেছি তোমরা যারা এটা সন্দেহ করেছিলে তোমরা যারা গুরুত্ব দাওনি তোমরা এখন ঠকে গেলে অনেক সময় হয় কি মানুষ যখন কোনো কিছু অ্যাচিভ করে তার নিজের অ্যাচিভমেন্টের কারণটাও বলে ফেলে যেমন কেউ যদি বলে ছাত্ররা যখন লেখাপড়া করে পরীক্ষার হল থেকে বাইর হয় তো বলে যে আমি আগেই জানতাম যে এটা যেটা ভালো করে পড়ছি আমার কাছে তোমাকে বলছিলাম এটা এই কোশ্চনটা আসতে পারে দেখছো এসে গেছে এরকম মনে হবে লোকদের কাছে ইনি জানান তো হেসা আমি যে ধারণা করেছিলাম দেখা হবে এখন করেছিলাম আমার এখানে ঠিক ছিল আমার আইডিয়া রাইট ছিল আমার চিন্তা ঠিক ছিল তুমি যে একজন করো নাই বিশ্বাস করো নাই ইমান আনো নাই বা ইমান তোমার দুর্বল ছিল মুনাফিকে ভর্তি ছিল তোমার এখন কি উপায় হবে আমি তো একজন করেছিলাম আল্লাহ আমাকে তার রেজাল দিয়ে দিয়েছেন তাহলে মানুষের এই নেক আমল আমল নামার ডান হাতে যে দেওয়া হবে সেটা কি জন্য দেওয়া হবে বিমা আসলাফ খালিয়া। নেক আমল করেছে তার মোকাবিলায় আমলের মোকাবিলায় তাকে এটা দেওয়া হবে তেমতের দিন আল্লাহ তালা মানুষকে যে আমল নামায় দেবেন দেওয়ার পরে যতই নেককার থাকুক তার আমল নামায় তো কিছু গুণাতো আছে। কারণ মানুষ তো ফেরেস্তা না আর মানুষ আল্লাহ তালা নবীদের মতো মাসুম না নেক কারদেরও কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি গুণা খাতা কিছু থাকবে ছবি থাকবে না থাকতে পারে আমল দেওয়া হবে কিছু গুণা তো আসে আমল নামা তখন দেবে তখন আল্লাহ বান্দাকে ডাকবেন দেখে বলবেন দেখে বলবেন যে বান্দা এই গুনা করছো না এই যে এই গুণা করেছ কোন সময় হঠাৎ করে মিথ্যা কথা বলে ফেলেছিল কোন সময় এই গুণাটা করে ফেলেছু এখন এইরকম হিসাব আছে অস্বীকার করবে না কারণ মানুষ তো কাফের বেদিন গুনাগাররা সব অস্বীকার করছে আলো না আমিলে করি না এইগুলা এই ফিরে তারা খামাখা বেশি করে লেখছে। তারা ওইখানে ডিনাই করা শুরু করে দিবে। কিন্তু যে মোমেন প্রকৃত মো আল্লাহ হাত্তা ইদার স্বীকার করতে করতে সে দেখবে সর্বনাশ এত গুণা তো আমার রয়ে গেছে গুনা আছে হাত্তা ইদারা আন্না হোকা ধালাক এখন সে দেখবে যে সর্বনাশ এই সবগুলোই তো দেখা যায় ধরা পড়ে গেলাম জিজ্ঞাস করে ফেলেন আল্লাহ তাহলে একটা অস্বীকার করতে পারছি না এখন সে মনে মনে চিন্তা করে আমার তো দেখা যায় আজকে উপায় নাই এতগুলো গুণা রয়ে গেছে এখনো কি উপায় হবে তখন সে খুবই ওয়ারিড হয়ে যাবে আল্লাহ তাকে বলবেন তখন আল্লাহ তালা বলবেন শোনো দুনিয়া কেউ জানতো না আমি গোপন রেখেছিলাম আর আমি এখন তোমাকে মাফ করে দিলাম হাসানা নি মাফ করে দিয়ে তারপরে ডান হাতে আল্লাহ আল্লাহ করবেনা সে স্বীকার করবে কিন্তু আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন না কেন করছিল জবাব দাও এই প্রশ্নটা করবেন না যাকে আল্লাহ তালা এই প্রশ্ন করবেন মান হৌসি বা নূ তেশা তাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করে ফেলবেন কেন তাকে আল্লাহ তালা যাকে মমিনকে যে এই হিসাব দেখাবেন শুধু তাহলে আরত করবেন তাকে দেখাবেন কয়টা গুণা করেছে স্বীকার করলো কিনা করে ফেলবে তারপরে আল্লাহ তালা বলবেন যাও আমি তোমাকে মাফ করলাম এই নিয়ামতে বকশিস দিয়ে তারপর আল্লাহ তালা ডান হাতে আমর নামা দিয়ে চায়। কোন লাঠি লগি বাঁশ কিচ্ছু লাগবে না ওইটা পাড়ার জন্য খালি ইচ্ছা করবে আর সামনে এমনে করে চলে আসবে কুতু ফুহাদা সমস্ত হাতের নাগালের ভিতরে একদম কাছে। একটাও দূরে থাকবে না সবগুলো চলে আসবে এমন কি চোখের মধ্যে খাটের মধ্যে বেডের মধ্যে শুয়ে থাকলেও তার হাত দ্বারা হাতের নাগালের ভিতরে রেঞ্জের ভিতরে চলে আসবে এরপরে আল্লা তালা দিয়ে সেটা বলবেন যে কুলু অশুভ যাও জান্নাতে ঢুকে পড়ো খাও একেবারে তৃপ্তি সহকারে প্যাট ভরে খুব মজা করে এই যে কষ্ট করেছিল দুনিয়ার মধ্যে তোমার খায়াতের মধ্যে তোমার দুনিয়ার জিন্দগির মধ্যে যে দিনগুলো কাটিয়ে এসেছে কষ্ট করে আমার জন্য আমার সন্তুষ্টির রাস্তায় আসার জন্য তোমার যে কষ্ট হয়েছে তার বিনিময়ে তোমার এই পুরস্কার দিনের পথে ইমানের পথে চলতে গেলে কিছু কষ্ট হয় না কিছু পরীক্ষা নিরীক্ষা হয় না হ্যাঁ অনেক সবর করা লাগে অনেক কষ্ট হয় হালাল হারামের এ সমস্ত ব্যারিয়ারকে মেনে চলতে হয় শরীয়তের ব্যাপারে সিরিয়াস হওয়া লাগে আরামকে হারাম করা লাগে আর বাতিল শক্তির মোকাবেলা টিকিট থাকতে গেলে কষ্ট আসে তারা নির্যাতন করার চেষ্টা করে সবকিছুর মোকাবেলা আল্লাহ তালা তাদেরকে জানলাতে এত নিয়ে দান করবেন এরপরে জান্ যাবে যাওয়ার জন্য এমন নামার পাশাপাশি আল্লাহ তালা পক্ষ থেকে একটা ডকুমেন্ট দেওয়া হবে জাননাতে যাওয়ার জন্য সে ব্যাপারে হাজি এসেছে সালমান আল ফয়লা বলেন্লা আলাইসালামু আহাদ জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না ঢুকতে পারবে না পাসপোর্ট ছাড়া জওয়াজ মানি আরবিতে বলে পাসপোর্টকে অর্থা হলো পারমিশন বা পারমিট গাড়ি রাখার পারমিট আছে সেই পাসপোর্টে কি লেখা থাকবে কোন রেওয়া আসছে লেখা থাকবে ইবনে রহমান ছেলে অমুকের জন্য তার নাম সহকারে লেখা থাকবে তাকে তোমরা জান্নাতে প্রবেশ করিয়ে দাও চেক করে করে তখন জান্নাতে ঢুকাবে সার্টিফিকেট দিকে এই পাসপোর্ট দেখে দেখে ভিসা দেখে দেখে এবং ভিসা অথবা পারমিট দেওয়া হবে যখন সে ব্রিজ উপরে উঠবে সেরথ পুল পোলসেরথ বলি আমরা ওইখানে উঠার পরে মোমেনকে এটা হ্যান্ড ওভার করা হবে সিল দিয়ে পাসপোর্ট ভিসা সব দিয়ে। জাননাতে দেওয়ার ব্যবস্থা লেখা থাকবে ঢুকে দাও তার মেহমদারি হাতে নাগালের ভিতরে এনে দাও তাকে তোমরা ওয়েলকাম করা এইভাবে করে আল্লাহ এরকম একটা জাহাজ দেবেন এখন আল্লাহ তালা যে বললেন হানি ফিল খালিয়া তোমরা আর পান সহকারে এই যে রেখে এসেছ তোমার জীবনের আমলগুলো জীবনে কষ্ট করে যে এসেছ সেগুলোর মোকাবেলায় তোমার আমলের মোকাবিলায় আজকে তুমি এগুলা খাওয়া পরার জন্য জান্নাতে চলে যাও খাওয়ার জন্য পান করার জন্য তৃপ্তি সহকারে এখন অন্য হাদিসে দেখা যায় এখানে দেখা যায় আমল না করলে জাননাতে যাওয়া যায় না কিন্তু আবার আরেক হাদিস আছে আর মজবুত হয়ে থাকা কর তোমরা তো হান্ড্রেড কেউ করতে পারবা না আমল তবে যোদ্দুর পারা যায় এজ মাছ আজ পসিবল ট্রাই ইউর বেস্ট ও আলামুমান তবে মনে রেখে তোমাদের কারো আমল কাউকে জাননাতে নিয়ে যাবে না শুধু আমলেই জান্নাতে যেতে পারবে না কল ওয়ালা আন্তুল তখন সাহাবার আপনার এত সুন্দর আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে না জানাতে দেওয়ার জন্য যথেষ্ট না তখন তিনি বলেন ওয়ালা আনা আমার আমল আমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে না ইল্লা ইয়ে রহমাতে মিনহ ফাদ তবে আমাকে যদি আল্লাহ তালার রহমত আল্লাহর আল্লাহ এল্লা দান তার পক্ষ থেকে আমাকে এসান দিয়ে ঢেকে রহমত দিয়ে ঢেকে আমাকে পার না করে দেন আমিও আটক হয়ে যাব। তাহলে এ হাদিসে বোঝাই গেল যে আমার কোন কাজে লাগবে আর তাহলে আমার আর দরকার আছে নাকি খালি আল্লাহর রহমতের আশা করি বসে থাকলে না কি শুরু হয়েছে কি দিয়ে এম আলু আমল কর হাদিস্টা বোঝার দরকার নাই আমল করতেই হবে তবে আমল করতে গেলে মানুষ হিসাবে মানুষের তো কিছু ভুল ত্রুটি হয়ে যায় আগে হাদিস আসল শুধু আমল করলেই পার হয়ে যাবে না আল্লাহ তালা কাছে চাওয়াও লাগবে কেউ যদি শুধু আমলের ভিত্তিতে পার হইতে পারে তাহলে তার একটা তাকাব্বর চলে আসবে অহংকার চলে আসবে আমার তো অনেক ভালো আমল আছে আমার কোনো চিন্তা আছে নাকি নজবুল্লাহ জাতে করে সে আল্লাহর কাছে ফকির হয়ে থাকে প্রত্যেকটি মানুষ যে কি আমল আল্লাহ তালার রহমত না করলে আমার আমল আমাকে কিছুই দিতে পারবে না কাজেই তার আমলের উপরে হওয়া তার একটা আস্থা হয়ে যাওয়া তার ভিতরে একটা একটা এক ধরনের পয়দা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওইটার থেকে এখন সে সরে আসবে যে হায় আল্লাহ তালার রহমত ভিক্ষা হলে তা আটক হয়ে যাব যদিও আমল ছাড়া আল্লাহর রহমত বেয়ামল নক আসবে নাকি চাচা আব্বাস আপনি আমল করেন আপনি যদি আমল না থাকে আপনার আমি মোহাম্মদ আপনার চাচা সুপারিশ করে আমার ওসিলা জান্নাতে চলে যাবেন এই চিন্তা করে স্বপ্ন দেখেন না তাহলে আমলের দরকার আছে কিন্তু সাথে সাথে একজন মোমেন আল্লাহর দয়ার ভিক্ষার উপরে নির্ভর করে আস্থা রাত দিন আল্লাহর কাছে এই দরখাস্ত যে আল্লাহ তোমার রহমত দিয়ে আমাকে পার করে নাও কিন্তু সে আমলও করে যে ব্যক্তি আল্লাহর রহমতের উপর ভরসা করে সে ব্যক্তি আসলে বেশি করে আমল করা কথা আর যে ব্যক্তি আমল করে না বলে রহমত আছে। সেই ব্যক্তি মানে ধোকার মধ্যে আছে নিজে নিজেকে নিজে ধোকা দেয় সে প্রতারিত হয়ে যাবে আমান উহ বিশিমালি হি লাইত নীলাম উহাম আয়ালা তিলকালিয়া হালাকানী সুলতনিয়া এতক্ষণ ছিল ডান হাতে যার আমল নামত দেওয়া হবে তার সুন্দর পরিণতি পুরস্কার পানার কথা এখন আসলো যার আমার বাম হাতে দেওয়া হবে কাফের, এমন কি তথা কথিত মুসলিম কিন্তু গুনায় তার আমল ভর্তি হয়ে আছে। যার আমর নামা বাম হাতে দেওয়া হবে ফাইয়া পুল সে বলবে ইয়ালাই ইতা নিয়ে উতা কিতাবি আয় হাই এই কিতাব যদি না দেওয়া হইতো আমল নামাটা না দিলেই বেঁচে দিতাম দিয়ে এখন তো ধরা পড়ে গেলাম এখন আমার জন্য জাহান নামের ফেসলা হয়ে যাচ্ছে না থাকতো না মোকাবিলা না করতে হতো এগুলো জানার দরকার হতো না যদি কতই না ভালো হতো এখন কি হিসাব দেব আমি আমি তো বুঝেই ফেলেছি হিসাব দেওয়ার আগে যে আমার অবস্থা কি কারণ কিতাবখানা দিয়ে আল্লাহ বলবেন আমার নামা পড়ে দেখো হিসাব করে দেখ তুমি নিজেই বুঝতে পারবে তোমার নাজাত পাওয়ার কথা না জাহান নামে যাওয়ার কথা কাজে সে হিসাব টিসাব পড়তে চাইবে না চাইবে না যদি হিসাব না থাকতো সে বেঁচে যেত কেনা তিলকা দা আফসুস এই যে মরে গিয়েছিলাম এই মরাই যদি শেষ হয়ে যেত আর কোনদিন আবার চিন্তা না হওয়া লাগতো আবার মৃত্যুর পরে আল্লাহ তালা পুনরুত্থান না করতেন তাহলেই তো ভালো ছিল মাটির সঙ্গে মিশে শেষ হয়ে যেতাম নিশ্চিন্ত সব শেষ হয়েছে আরেক সুরা বাতি আল্লাহ বলেন যে কাফের বলবে হায় আমি যদি মরে এখন মাটি হয়ে যাই আমার জীবনের কোনো দরকার নাই আমার এই নতুন করে জীবন আসার কোন দরকারই নাই আমি মাটির সঙ্গে মিশে থাকি আমার মৌত এই শেষ হয়ে যাক মৌত চায় তখন মানুষ জাহান নামে গিয়ে বলবে মৌদ দেওয়ার জন্য এখন দুনিয়ার মধ্যে এই সমস্ত কাফেররা মৌত চায় নাকি বরং খালি বাঁচতে চায় নিজের বাঁচার জন্য আরো কয়জনকে শেষ করতে হবে তার জন্য খালি তাদেরকে মারার ফন্দি করে শুধু বাঁচতে চায় কিন্তু সেদিন বাঁচতে চাইবে না কি করতে চাইবে শুধু মরতে চাইবে মরতে চাইলি তো মরা যাবে না বলতে করলাম, দুনিয়ার সমস্ত সময় তার পিছনে দিলাম এগুলো কোনোটাই আমার কাজে লাগলো না সব বেকার হয়ে গেল আমাকে কোন জিনিস আজকে ফায়দা দিল না সমস্ত টাকা পয়সা দুনিয়াদারি সংসার সম্পত্তি যা জোগাড় করেছি সব বেহুদা বেকার হয়ে গেল আর আমার ধ্বংসের কারণ হয়ে গেল কারণ হারাম ইনকাম করেছি নাই করে সম্পত্তি দখল করেছি। আমার খুব কাজে বেশি হয়। এখন এগুলো আমার মুসিবতের কারণ হয়ে গেছে ধ্বংসের কারণ হয়ে গেছে হালাকানি সুলতান ইয়া আমি ক্ষমতা দখল করার জন্য খুব চেষ্টা করেছিলাম যে ক্ষমতা পাই একবার হাতে তারপরে দেখাই ছাড় মত এখন ক্ষমতা তো আমার হাত থেকে চলে গেছে আমতে দিনের ক্ষমতা আছে প্রেসিডেন্ট সাহেবের কি অবস্থা হবে কি অবস্থা হবে মন্ত্রী কি অবস্থা হবে ডিসি ওসি কি অবস্থা হবে? কত ক্ষমতার দাপট আজকে হ্যাঁ হ্যাঁ ক্ষমতা পাওয়া গেছে ধরাকে কে সরা জ্ঞান করে যাচ্ছে খুশি তাই করতেছে কাকে মারবে কাকে ধরবে কাকে জেলে ঢুকাবে কাকে অত্যাচার করবে এগুলো রাত দিন শুধু এটাই চলছে মানুষ ক্ষমতাকে পাইলে হাতে একবার এত অপব্যবহার করে সেদিন এই সব লোকগুলো কি করবে আফসুস করবে হালাকাননি আমার হাতে আর কোনো কোনো ক্ষমতা নাই সব আমার হাত থেকে চলে গেছে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি নিজেই এখন আমার এই ক্ষমতার অপব্যবহারের শিকার হয়ে আমার নিজের ধ্বংস আমি ডেকে এনেছি আমার সর্বনাল ঘটে গেছে আফসোস করবে এইগুলা আফসোস করে চুল ছিড়বে দাঁত কামড়াবে আঙ্গুল কামড়াবে করাম শরীফ আল্লাহ বলেছেন আমি কি করলাম আফসোস করে নিজের শরীরে নিজে কামড় দেবে এটা কি সহজে হয় কিরকম অবস্থায় পড়লে এগুলো করবে মানুষ আফসোস করতে থাকবে আর ওই সময় আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে তাকে ধরা ধরা এখনই অ্যারেস্ট করে একে তাকে তোমরা চেইন আপ কর তাকে বন্ধু করে ফেলো দিয়ে বেঁধে ফেল আগুনের মধ্যে ডুবে যাক আগুনের একদম ভিতরে তলদেশে ঢুকিয়ে দাও নদীর যাহার নামে নিয়ে তাকে আরো বড় শিকল পরিয়ে দাও এমন শিকল দিয়ে বাঁধ যে শিকল হবে সত্তর গজ লম্বা কোন কোন রেওয়ায় আসছে এই শিকলটা পরানো হবে তাকে তার পেছনের রাস্তা দিয়ে ঢুকবে আর নাক মুখের এখান দিয়ে বাইর হবে শিকল যেভাবে ফুলের মালা গাঁথে একখান দিয়ে গেঁথে আর একখান দিয়ে বাইর হয় তাই না মালা গেঁথে না সুতা দিয়ে অথবা তসবির দানা একখান দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে বাইর হয় এইরকম করে তাকে শিকলের মধ্যে তার ভিতরে দিয়ে শিকলটা ঢুকানো হবে এরকম ঢুকলে এই দুনিয়াতে কারো পেছনে রাস্তা দিয়ে যদি শিকল ঢুকায় সামনে দিয়ে বাইরে যাবে কিন্তু আখেরাতে মরবে না কারণ মরতে একবার হয়েছে এরকম শাস্তি তাকে দেওয়া হবে তার গলার মধ্যে বাঁধা হবে কোনো কোনো রেওয়ায় আসছে কোনো কোন রেওয়ায়তে আসছে গলা এবং হাত পাকে এভাবে বন্দি করা হবে যাতে লাফালাফি না করতে পারে মানুষকে যখন শাস্তি দেওয়া হয় আর বেঁধে রাখা হয় তখন তো সে নড়াচড়া করতে পারে না আরও কষ্ট হয়ে যায় হাত পা খোলা থাকলেও কিছুটা নড়াচড়া করে মানুষ একটু কিছু ইজি ফিল করতে পারে সেটাও করতে দেওয়া হবে না হাত পাও বেঁধে দেওয়া হবে সব কিছু করে তাকে এত কষ্ট দেওয়া হবে এই এরকম শাস্তি তা চলতে থাকবে কেন এরকম শাস্তি হবে ভুক্ত মানুষকে খাওয়ানোর জন্য দান খয়া চ্যারিটির কাজ সে করেনি হামিম আজকে তাকে এই বিপদের দিন উদ্ধার করার জন্য তার বন্ধুবান্ধব সঙ্গী সাথী তার পাঙ্গ চালা আতি নেতা পাতি নেতা কেউ নাই কর্মী বাহিনী তার পেটুয়া বাহিনী তার মস্তান বাহিনী কেউ নাই তাকে সাহায্য করবে ইল্লা খাদ্য নাই ছাড়া। ইল্লাল এই সমস্ত অন্যায়কারী লোকগুলো ছাড়া কোন লোক রেসলিনের মতো এইরকম খাদ্য তো খাওয়ার কথা না তাহলে সে ইমান আমান থাকে না কাফের কিন্তু তার অর্থে এই নয় যে কোনো মুসলমান নামধারী হইলেই তার ইমান হয়ে গেল যে ব্যক্তি আনকে ইয়কিন করে না ইসলামের প্রতি তার কোনো মহব্বত না ইসলামের সঙ্গে দুশ্মনই করে আর সে যদি বলে আমিও মুসলিম কিন্তু ইসলামকে পছন্দ করি না তার কি ইমান আছে যে ইসলামকে ঘৃণা করে ইসলামের ব্যাপারে দুশ্মনী করে সেই যতই বলুক আমি মুসলিম আমি আল্লাহকে বিশ্বাস করি তার এই বিশ্বাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ইমানটা ব্যাপক জিনিস আর ইমানের সঙ্গে আমলও থাকতে হবে সে আমলের মধ্যে মৌলিক ইমানের মধ্যে আমল আল্লাহ সম্পর্কিত সকল আমল এখানে চলে আসে আবার অপরদিক থেকে বন্দার প্রতি এহসান করা এটা চলে আসে এখানে চ্যারিটি কাজের মধ্যে এই জন্য এই আয়াতের যারা অপরাধী হবে তারা আল্লাহ তালার হক যেমন আদায় করে না ইমান আনার খেতে ঠিক মতো ইমান আনে না আল্লাহ তালার এবাদত গুলোকে যায় না আল্লাহ তালার শরিয়তের হুকুমগুলাকে মানে না অপর দিক থেকে তারা মানুষের প্রতিসান করে না খালি জুলুম করে গরিব অসহায় মানুষকে সাহায্য হয়ে যায় যারা অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় তারা কিন্তু আল্লাহ ব্যাপারে যেমন দূরে আল্লাহাদান সদকা ফকির মেশিনকে দেওয়ার ক্ষেত্রেও তারা দূরে এই জন্য তাদের বাড়ির ঘরে বাড়ির সামনে কোনো ফকির ঢুকতে পারে যেমন সিকিউরিটি আছে কোনো ভিক্ষার জন্য ঢুকতে পারবে কুকুর আছে মানুষ আছে তাদেরকে পাহারা দেওয়া যেন কোনো ফকির তাদের বাড়ির সামনে ঢুকতে পারবে না সহজে দান করা তাদের পকেট থেকে বের হয় না ফকিরা তাদের কাছে ভিড়তেই পারে না আল্লাহর হকও আদায় করে না বান্দার হকও এরা আদায় করে না সব দিক থেকেই এরা এই বঞ্চিত সকলের কাছ থেকে এরা বঞ্চিত তো আল্লাহ তালার হকের মধ্যে অনেক কিছু আছে, মানুষের হকের মধ্যে অনেক কিছু আছে কোনটাই তারা করে না এই আল্লাহর হক এবং মানুষের হক দুটোর ব্যাপারে হক যেটা ইমানের পরেই এটাকে ঠিক মতো আদায় করো আর তোমাদের কাছে যারা খাদেম খোদ্দাম দাস তাকর বাকর আছে তাদের প্রতি এসান করো জুলুম করো না জুলুম করা মানুষের প্রতি বড় অন্যায় আর আল্লাহর হক আদায় না করাটাও আরেকটি অন্যায় আর যদি কারো ইমানই না থাকে সেরেক থাকে সেটা তো আরো বড় অন্যায় ইন্দুল মন আভিম এভাবে ইমান আমল আল্লাহর হক আবার অপর থেকে মানুষের প্রতি এহসান করা মানুষের হক এই দুটোকে মিস করেই তারা এসেছিল এখন তাদের জন্য আর কেউ নাই তাদেরকে সাহায্য করবে তাদের খাদ্য কি আছে জাহান্ন লাগবে তাদের আর কোন খাদ্য নাই রেসলিনার জাহান্ন সবচেয়ে খারাপ খাদ্যের নাম হচ্ছে রেসলিন এটা কোন কোন রেওয়ায় আসে অর্থ হচ্ছে সাজারাত ফি জাহান্নাম জাহান্নামের তলার মধ্যে গাছটা উঠবে এর মাথাটা থাকবে শয়তানের মাথার মতো এরকম কিম ভূত কিমীদাহানিরা আগুনে জ্বলতে জ্বলতে তাদের গোস্ত পশে তাদের শরীর থেকে যে সমস্ত পশা রক্ত পুষ পানি ময়লা আবর্জনা বের হয়ে নর্দমা দিয়ে যেতে থাকবে বলা হয়েছে এগুলো তাদেরকে খেতে হবে কঠিন, জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি পরিমাণ চেষ্টা করা দরকার এই জাহান নামে বসবাস করার জন্য আমরা কে চিন্তা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন এরপরে আল্লাহ রাবুল আলমিন যারা কুফরি করে আনকে করে না এই নবীকে মানে না নবীর সুন কে ফলো করে না ইসলামকে পছন্দ করে না শরীয়ত পছন্দ করে না তাদের কথা আল্লাহ তালা এখন আবার নিয়ে আসছেন ফেলা আমি কসব করে বলছি হে মানুষ যা তোমরা দেখো আর যা তোমরা দেখো না তোমরা কি দেখো মানুষ আল্লাহর সৃষ্টির অনেক কিছু দেখে চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা সাগর আল্লাহর কত সৃষ্টি আমরা দেখি এইগুলোর কসম করে আল্লাহ বলতেছে আবার অনেক সৃষ্টি আছে যেটা আমরা দেখি না ওমা আল্লাহ আমার যে সৃষ্টি তোমরা দেখো আরো কত সৃষ্টি আছে আমরা যা দেখি তার তুলনায় যা দেখি না আল্লাহ সৃষ্টি বেশি না আর কম অনেক বেশি গত সপ্তাহে বলতেছিলাম এই সপ্তাহ দরবার দিন দুই সপ্তাহ আগে আর একটা নতুন করে নক্ষত্র আবিষ্কার করেছে এই পৃথিবীর থেকে কতগুণ বেশি তিন লক্ষ গুণ বেশি বড় এত আরো কত কিছু আল্লাহ তালার সৃষ্টিমতে রয়ে গেছে আল্লাহ তালা এই সমস্ত সৃষ্টির কসম করে বলতেছেন এই যে নবী তোমাদেরকে কোরআন শুনান ওহিনিয়া আসছেন ইন নাহুল রাসুল ইন করিম এই কোরআন তিনি যেটা তোমাদেরকে পড়ে শোনান এটা অত্যন্ত সম্মানিত নবীর কথা নবীর মুখ থেকে আসে সম্মানিত রাসুলের মুখ থেকে আসে এই কোরআন আল্লাহর কাছ থেকে যিনি রাসুল রাসুল শব্দের অর্থ হলো বাণী বাহক যিনি বাণী ক্যারি করেন দুইজন রসুল আছেন একজন আমাদের কাছে দুইজন মাধ্যমে একজন ফেরস্তা আর একজন রসুল মানুষ যিনি ফেরস্তা রাসুল উনার নাম কি ইব্রাহিম উনি সরাসরি আমাদের কাছে পৌঁছাতে পারেন না উনি কার কাছে পৌঁছান আল্লাহ যে রসুল মানুষের মধ্যে থেকে বাসাই করেছেন সেই রাসুল হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ তার কাছে পৌঁছে এখন এই সম্মানিত রসুল বলতে কোন রসুল এখানে বোঝানো হয়েছে কোরআন এর অন্যান্য আয়তে আবার হজরত জিবরুল্লা সাল্লামকে বোঝানো হয়েছে কারণ তিনি বাণী বাহক আল্লাহর এই মেসেজ ওহিকে পায়গামকে তিনি বহন করে নিয়ে যান আরেক রসুল মোহাম্মদ রসুল্লাহামের কাছে যাই হোক এটা হচ্ছে এই সম্মানিত অত্যন্ত সম্মানিত একজন রাসুলের মুখের কথা তিনি তোমাদেরকে তেলাবাত করে শুনান সেই সম্মানিত লোকটি জীবনে মিথ্যা কথা বলেন না তোমাদের মধ্যে আল্লা উপাধি তোমরা দিলাম কোনোদিন আত্মসাত করা নাই হঠাৎ করে একদিন সে বলে বলবে চল্লিশ বছর বয়সে মিথ্যা কথা বলবে যে আল্লাহ আমাকে নবী বানিয়ে ফেলছে সারা জীবনে মিথ্যা বলে না আর চল্লিশ বছর বয়সে নবী হওয়ার জন্য মিথ্যা কথা বলা লাগবে সে তো কারি অতি সম্মানিত তোমরা নিজেরা দেখেছ এমন লক্ষ্যে তোমরা তহমত দাও যে তিনি মিথ্যা কথা বানিয়ে বলেন একটু আগে পড়ালাম আমরা কি আছে এখানে ইয়া লাই তা নিলাম উ তা কবিতার মত লাগে কিছু হ্যাঁ আবার পরের আয়াত কয়েকটা আয়াত অন্যরকম কবিতা এটা আসলে কবিতা কিন্তু কিছু মাঝে মধ্যে একাত্তর ছন্দের সামান্য ধরন আসে কিন্তু আরবি কবিতার সঙ্গেও এটা মিলে না তবুও তারা জোর করে কবিতা বানাই ফেলছে বলে এটা কবিতা তিনি কবি আসলে কবিরা তো কত কিছু একজন এই জন্য খুব ভালো করে সাহিত্য বানাইতে পারেন এটা আল্লাহ বলছেন ওমা হুয়া বেকাউনে সায় এটা কবির কোন কথা না তুমিন তোমরা খুব কম লোকই ইমান আনতে চাও ওলা বেকাউনেকাহ তারা গণক মানে আগের জামানা কি হয়েছে ওগুলা বলা শুরু করে দিয়েছেন তারা তো এগুলো জানে না আদম আলাহিসাম কী অবস্থা ফেরাউনের কি অবস্থা মুসা আলাহ কি অবস্থা অনেক কিছু অতীতের অনেক কিছু জানে তাহলে তো এগুলো সব গনে গনে বাই করে ভবিষ্যতে কিছু হবে সেগুলা বলে মাঝে মাঝেও যায় আল্লাহ আলম এটা হচ্ছে আল্লাহ রব আলিনের পক্ষ থেকে যিনি সারা বিশ্বের মালিক সৃষ্টিকর্তা এবং পরিচালক সে আল্লাহর পক্ষ থেকে এখানে এই এই বাণী তোমাদের কাছে এসেছে কোরআন এটা ওনার কোন কথা নয় নিজস্ব কোনো কথা নয় মন গড়া কথা নয় মন কোন ফর্মান এটা কোরআন এই কোরআনকে তারা গ্রহণ করে না করতো না আজকের জামানায় কোরআনকে গ্রহণ করে না কোরআন মুসলমানদের জীবনের থাকুক এটা মুসলমানরা চায় না কোরআনকে উঠাই দাও ইসলামকে উঠাই দাও দেশ থেকে ইসলামের নাম সংবিধানের দরকার কি সব বের করে দাও তা তাই শেষ করে দাও শেষ করে দাও ইসলামী ব্যাপারে এত দুশ্মনী এই সব যদি করতো আজকে হিন্দু আর বৌদ্ধ আর খ্রিস্টান ইহুদি নাসারা তাহলে আমরা বলতাম যে ঠিক আছে তারা তো দুশি করবে এই মুসলমানরা কেন এই দুশ্মনী করে কাফেরদের কাজগুলো মুসলমানরা নিজেরা কেন করে তারপরে এই আয়াত উপলক্ষে একটি সানি নজরুল আছে অমরুল খাত আবরাদি আল্লাহ আনহু বলেন তিনি নিজের অভিজ্ঞতার কথা বলতেছেন যে ইসলাম কবুল করার আগে আমি তো ইসলামকে খুব ঘৃণা করেছি নবী মোহাম্মদ রাসুল্লাহ সবকে ঘৃণা করেছি ইসলামের সাংঘাতিক ভাবে করেছি ইসলাম কবুল করার পরে ঘটনা বলেন যে খারু আর্দুল রাসুল্লাহ সাল আলী সাল্লা কা আমি ইসলাম কবুল করার আগে দুঃমনী তো খুব করছি একদিন মনস্থ করলাম এই যে নবিজি রাস্তা দিয়ে ঢুকে মসজিদে আসবে ওই মসজিদে নামাজ পড়ে আবার এখানে নামাজ পড়া দেখতে পারে না ইদানি খবর পাওয়া যাচ্ছে আমাদের দেশে নামাজ পড়লেও কারো কারো সমস্যা হয়ে যাচ্ছে দানি রাখলে সমস্যা হয়ে যাচ্ছে যে নামাজ পড়তে দেবো না ঢুকতেই দেব না তুহাপ ঢুকতে দেব না থামাই একটু দূরে দাঁড়িয়ে তামসা দেখি করেটা কি কারণ দুশ্মনী তো আমার যায় না এটা আমার সহ্য হয় না ইসলামের বিরুদ্ধে দুশ্মনী শয়তানে ঢুকাই দিলে মানুষ কিরকম দুশ্মন হতে পারে আমি তার পিছনে আসি দেখি কি করে ক্যামাল এগুলো পড়তেছে অনেক কিছু আমি দেখি যে ও কি সুন্দর কবিতার মতো পড়ে লিখি একটু সন্দেহ মিলে তখন আমি বললাম আলিফুল কোরআন আমি তখন বলা শুরু করলাম কোরআন যেটা সে বানাইছে খারাপ না তো দেখা যায় খুব সুন্দর তো লাইন ঠিক মতো মিলে গেছে সাহিত্য তো খারাপ না মনে তখন আমি বললাম ঠিকই বলছে মোহাম্মদ আসলে ভিতরে ভিতরে পাকা একটা কবি ভালোই কবিটা লিখতে জানি দেখি এটা আমার মনে মনে এই কথা চলে আসলে হ্যাঁ ঠিকই বলছে করাইশ লোকেরা সেটা আসলে পাকা কবি তখন আমার কথার পরক্ষণ দিয়ে আয়াত ওটা চলে আসছে সে আয়াতটা কি কবির কথা না তোমরা অল্প ইমান আন এটা সম্মানিত রসুলের কাছে আসা ওহীর কথা সঙ্গে সঙ্গে আয়াত পড়তেছে তখন আমি মনে করলাম যে আমি যে তারে কবি মনে করছে জানে তাহলে বেটা গনক গনে গনে আমার দিলে কি আছে তখন আমি কিলাম আচ্ছা ওলা বেকাউলে কাহিনা দাদা কারুর এটা কোন কবি তার কোনো গনকের কথাও না তোমরা অল্পই শিক্ষা নিতে পারো এবং তারপরে শেষ আয়াত নাজিল হয়ে গেলে তিনি শেষ করলেন সমস্ত শেষ করলেন সেদিন আমি টেয়ার পালাম আমার দিলে ভিতরে কিছু খবর হয়ে যাচ্ছে অলমোস্ট ইসলাম আমার দিলে ভিতরে জায়গা কিছু পেয়ে গেছে কিন্তু তখনও দুশ্মনী থামের বিরুদ্ধে বোনের জামাই পথে দেখা সাক্ষাত হয়ে কিভাবে ঘটনা হলো এরপরে তিনি ইসলাম কবুল করলেন যাই হোক কিন্তু বলেন যে এই জিনিসটা আমার ভিতরে অলরেডি ক্রিয়া করা শুরু করে দিয়েছিল যে কিভাবে আল্লাহ রবুল আলমিন এমন ভাবে বলেন আর আমার ধারণার সঙ্গে তারপরে আল্লাহ করেন আহা মিন আনহু হা জিন শেষ হচ্ছে এই যে ছন্দ আকারে চলতেছে এখন আল্লাহ তালা আরো বলতেছেন এরপরে এই যে নবী যাকে তোমরা মনে করো তিনি বানাইয়া বানাইয়া আমার ব্যাপারে বলেন যে নাজিল হলো তিনি নিজে বানান সে যদি কোনো একটা দুইটা কথা বাক্য দুই চথা বেশকম করে আমি যেটা করেছি তার মধ্যে কিছু গন্ডগোল লাগা ইচ্ছা করে নিজের কথা ঢুকিয়ে দেয় তোমরা কি জানো আমি তাকে ডান হাত দিয়ে শক্ত করে আমার কালামের বেঁধে হের ফের করলে মোহাম্মদকে আমি ছাড়বো নাকি কি মনে করছো সুমালা কাতন আমিনুল তার আমি একেবারে কলজা গুদ্দা তার জিব্বা ট্রেনে ছিঁড়ে ফেলবো আমি সে যদি এমন ভাবে জিব্বা দের টান দিব জিব্বাসহ গোড়া থেকে কলজা গুদ্দাসবে এত শাস্তি দেব যদি আমার কালামের মধ্যে কোন রকমের হেফের করে মিন তোমরা কেউ তাকে বাধা দিয়ে থামাইতে পারবে না আমার শাস্তি থেকে আমার কালামের মধ্যে সে যদি কোনো ব্যসকম করে আসলে কি রসুল্লাহ সাল্লা সাল্লাম কোন ব্যাসকম করেছিলেন বা করবেন ওনাকে ধমক দেওয়ার দরকার আছে না তিনি তো আমিন তিনি তো বিশ্বস্ত রাসুল উহুল আমিন আল্লাহাল আমান বিশ্বাস দূরের কথা সুরাটাকে পুরো নিজে বানানো তো দূরের কথা একটা দুইটা শব্দও যদি করে তাকে আমি এরকম শাস্তি দেবো তোমরা কি মনে এর এরপরেও যদি মানুষের হুঁশ না আসে আল্লাহর কোরআনকে সেই রেসপেক্ট না করে তাজিম না করে কোরআনের বিরুদ্ধে দুশ্মনী করে এদের ঠিকানা কোথায় হবে আল্লাহ নাদিল করেছেন শিক্ষণীয় করেছেন আমি ভালো করে জানি তোমাদের মধ্যে অনেকেই আছ তোমরা এই কোরআন কে বিশ্বাস করো না করতে চাও না অবিশ্বাস করা নবী মোহাম্মদ অনেক রকমের তহমত দাও তাকে অনেক কিছু দিয়ে তোমরা তার বিরুদ্ধে একদিন এই সমস্ত অপবাদ এই সমস্ত দিনের বিরুদ্ধে দুশ্মনি কোরআনের বিরুদ্ধে দুশ্মনী তাদের জন্য কাফের জন্য আফসুস কারণ হয়ে যাবে তারা ওই কেমন আর এই যে কোরআন এসেছে এটা অতি বিশ্বস্ত হক কথা যে হকের মধ্যে কোন সন্দেহ নাই শোভা নাই যে হকের মধ্যে আছে এই কোরআন অতি সত্য ধ্রুব সত্য হক এর ভিতরে কোন আপনি আপনার রবের তসবি বেশি করি করেন মহান রব যিনি আপনাকে কোরআন দিয়ে ধন্য করেছেন সে রবের তসবি বেশি করে পড়েন সোফান আল্লাহ বেশি করে পড়েন তার প্রশংসা বেশি করে করেন কাজে এই দুনিয়ার মধ্যে যখন ইসলামের দুশ্মনী বেশি শুরু হয়ে যায় মুসলমানদের উপরে তাদেরকে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া বেশি করে করতে বলেছেন এই জন্য হতাশ না হয়ে মুসলমান তখন আল্লাহর কাছে বেশি দরখাস্ত বাড়িয়ে দিবে আল্লাহর ইয়াদ বাড়িয়ে দেবে আল্লাহর জেকের বাড়িয়ে দিবে দোয়ার পরিমাণ বাড়িয়ে দিবে। দোয়া দুর্বলের অসহায় লোকের কেউ কেউ মনে করে দোয়া করা হচ্ছে যারা কিছু করতে পারবে না কি করবে বসে বসে দোয়া করবে দোয়াটা ধারণা কার মনে আছে দোয়া যে অতি শক্তিশালী অস্ত্র আর দোয়া ও সেলাহুল মোমেন রেকের তসবি দোয়া মমেনের অনেক বড় অস্ত্র এই দুনিয়ার কোন অসকল অস্ত্র ফেল হয়ে গেলে এই অস্ত্র কাজ করবেই করবে জালিনকে আল্লাহ নিপাত করবেন কতদিন পরে করবেন সেই তারিখ দিন আল্লাহ আমাদেরকে বলবেন না সেটা আল্লাহ কাছে আল্লাহ রাখবেন এইজন্য মুসলিম ইসলামের দেখে কাছে বেশি বেশি ধরনা দিবে আল্লাহ গাওয়ার জন্য আল্লাহ আল্লাহ তালা কাছে বেশি করে জোয়া করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমাদের এই সুরাল হাক্কা শেষ হয়ে গেল আগামী সুরান اللهم اقصب لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيك ومن طعاتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مسائب الدنيا اللهم متعنا بأسمعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتعلينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين